Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'aghfiruhu. Wa na'udhu billahi min shurur ankhusina wa min sayyiaati a'malina. Man yahdihillahu falamudillahu wa man yudlil falahadiyalah. Wa ashahadu an la ilaha illa allahu wahdahu la sharika lahu. Wa ashahadu anna muhammadan abduhu wa rasooluhu. Amma baad. Shamanita da shakrindu. দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদা সম্ভাষণ তারপর আজকে আমাদের আলোচনা শুরু করছি আজকে আমরা গত পর্বে যে অংশটুকু আলোচনা করিনি সুরা আলবালাদের সে অংশটুকু ইনশাল্লাহ আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ তালা সুরা আলবালাদের প্রথমেই শপথ করেছেন নগরে তারপর শপথ করেছেন প্রতিটি জন্মদাতা এবং যাকে জন্ম দিয়েছে তাকে এরপর শপথ করে তিনি বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর অবভাবে এক অর্থে আরেক অর্থ হচ্ছে মানুষকে আমি সৃষ্টি করেছি যে সে কষ্ট ভোগ করে তারপরে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে দুনিয়াতে তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে আল্লাহতালা এরপরে তারকে কি কি ন্যায়মত দিয়েছেন সেগুলোই তুলে ধরেছেন আল্লাহ তালা তাকে দিয়েছেন আলহামনা জাল্লা আইনেইন লিসান ওয়াসেফা তেইন ওয়াদ ইনা তাকে আল্লাহ তালা দুটি চোখ দিয়েছেন যে চোখ দিয়ে সে পৃথিবীকে দেখতে পায় অথচ এই চোখের দাবি হচ্ছে যে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা এ চোখ দিয়ে সে কামাই করছে এ চোখ দিয়ে সে অর্জন করছে এ চোখ দিয়ে সে পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছে এই সুতরাং তার উচিত হচ্ছে এই চোখের সুক্রিয়া আদায় করে যেখানে আল্লাহ তালার আনুগত্য আছে সেখানে সেটা ব্যয় করা সেটা না করে সে এর বিপরীত মুখী কাজ করছে তারপর আল্লাহ তালা তাকে আর কি নামত দিয়েছেন সেটা দেখিয়ে দিচ্ছেন তিনি বলেছেন আলম নাজ্জা আল্লাহ আইনেইন ওয়াল ইসায়ন উসাফাতেইন তাকে আমি দিয়েছি লিসান তাকে জিব্বা দিয়েছি যে জিব্বা দিয়ে সে কথা বলছে সাফাতেইন যাকে আমি ঠোঁট দিয়েছি ঠোঁটের কারণে শব্দ বের করতে সক্ষম হচ্ছে এত কিছুর পরে তারপর বলেছেন ও হাদাহ এগুলি তাকে আমি দিয়েছি তারপর অতিরিক্ত তাকে আমি দিয়েছি নাই দেয় ভালো মন্দ দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি তাকে তাকে তার বিবেক দিয়েছি তার মাধ্যমে সে ভালো মন্দ বিচার করতে পারে তারপর আল্লাহ তালা এই হাদাইনা হাজ দেয় তারপর বলছেন এত কিছু দেওয়ার পরে তার উচিত ছিল যে আল্লাহ তালা যে পথে তার সন্তুষ্টি রয়েছে সেই পথে যেন সে যায় কিন্তু সে সেদিকে না গিয়ে সে আল্লাহ তালার যেখানে সন্তুষ্টি নেই সেদিকে সে যাচ্ছে মক্কাদ নবরীতে রসোল্লা সাল্লামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করছে কাফেররা একত্রিত হয়ে ইমানদারদের মারার জন্য চেষ্টা করছে এটা তাদের করা উচিত হয়নি এই জন্য আল্লাহ তালা এরফো বলছেন যে ফালাক হামাল আকাবা এত কিছু করার কথা উচিত ছিল যে কঠিন গিরিপথ অতিক্রম করে জান্নাতের পথে তার যাওয়া কিন্তু সে সেদিকে না গিয়ে সে অন্যায় পথে পরিচালিত হচ্ছে জান্নাতের পথে যেগিরি পথ সেটার বর্ণনা আল্লাহ তালা নিজেই দিচ্ছেন তিনি বলছেন যেই পথটি পার হলে যে কাজগুলি করলে কঠিন পথটি অতিক্রম করে জান্নাতে যেতে পারতো আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে পারতো সে কাজটি হচ্ছে প্রথম কাজ হচ্ছে ফাক্কু রাকা অর্থাৎ দাসমুক্তি অথবা কয়েদী মুক্তি দুটি অর্থ হতে পারে অর্থাৎ যারা এই কাজটা করতো সেটা আল্লাহ তালার কাছে প্রিয় হতো দ্বিতীয় যে কাজটি সে করেনি তা হলো যে মিসকিনকে খানা খাওয়ানো আল্লাহ তালা বলছেন আউ এ ফি ইউমিন জি মাসাগাবা এমন সময় ক্ষুদার সময় দারিদ্রের সময় মানুষের যখন দুর্ভিক্ষ থাকে তখন যদি খানা খাওয়া সেটা তার জন্য বেশি উপকারী হবে সেটা তাকে করতে বলেছিল তার ব্যাখ্যা আল্লাহ তালা এবার বলছেন আউ এ তামুন ফি ইউমিন জি মাসাগাবা যেদিন দুর্ভিক্ষ থাকে যখন সে সময় মানুষকে খানা খাওয়ানো দ্বিতীয় বড় কাজ হচ্ছে আল্লাহ তালার সেই কঠিন পথ পাড়ে দিয়ে জানাতে যে পথটি পাড়ে দিয়ে জানাতে ছিল সে পথটি হচ্ছে এটা তাহলে এটা কী এটা একটা ব্যাখ্যা আসছে আল্লাহ তালা নিকরবর্তী এত বলছেন স্বজনের মধ্যে যারা ইতিম আছে সে দুই ধরনের হক প্রাপ্তি সে এক নম্বর আত্মীয় স্বজন হিসেবে সে আপনার কাছে ভালো কিছু আশা করে দ্বিতীয় হচ্ছে ইয়েম হিসাবে সে তো আরও ভালো কিছু আশা করে রাসুল্লাহ সাল্লা স্লাম এই জন্য বলতেন যে আনা কা ইয়েতিম কাহা তাইন জানাতে আমি এবং ইতিমের যারা রক্ষণাবেক্ষণ করবে দেখাশোনা করবে তারা এইভাবে থাকবে তিনি আর দুই আঙ্গুলকে একসাথ করে দেখিয়েছেন আমাদেরও উচিত সেইভাবে কাজ করা তো আল্লাহ তালাম যেভাবে বলেছেন যে এই বন্ধুর গিরিপথ পার হতে হলে মিসকিনদেরকে যারা অভাবী তাদেরকে খানা খাওয়াতে হবে তার মধ্যে প্রথম অভাব হিসেবে দেখিয়েছেন ইয়েতিম যে নিকটবর্তী আর নিকটবর্তী না হলেও তার দেখাশোনা ইয়েতিমের দেখাশোনা অবশ্যই ও আজীব অবশ্যই কর্তব্য ইমানদারদের উপর তারপরে আল্লাহ তাল বলেছেন আও মিসকিন যার মাত্র আবার শুধু ইয়েম নয় এমন মিসকিন তাকেও খানা খাওয়াতে হবে যে মাত্রাবা যে মাটির সাথে মিশে গেছে তার দৈন্যদশায় আছে তার মধ্যে কিছুই নাই এমন মিসকিনকে যদি সে খানা খাওয়াতো তাহলে সে সেই বন্ধুর গিরিপথ পার হয়ে জান্নাতের পথে যেতে পারত। কঠিন পথটি পাড়ি দিয়ে জান্নাতের পথে যেতে পারত। সেই কঠিন পথটি বলা হয়েছে এভাবে। সুতরাং এই মিসকিনকে খানা খাওয়াতে হবে ও মিসকিনা মাত্রাবা সুম্মা কান আমি দিই আমানো শুধু খানা খাওয়ানো অথবা দাসমুক্তি যথেষ্ট নয় তাকে অবশ্যই ইমানদারের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ ইমান যদি না থাকে তার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না ইমানদারু সেদারদের ইমানদারদের অন্তর্ভুক্ত হয়েছে ইমানের দাবি ইমানের আর পূর্ণ করেছে তারপর সে পরস্পরকে সবরের রসিয়ত করেছে ইমান আনার পরে তারপর আক্রমণ আসবে আঘাত আসবে সেখানে সবরের কথা বলেছে সবর ধৈর্য ধারণ করে এই সবর আবার তিন প্রকার আমরা জানি কখনো সবর একার করতে হয় আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ আনুগত্য করতে সবর লাগে আবার কখনো এক করতে হয় সবর গ্রহণ করে নিতে হয় আল্লাহ তার নাফরমানি থেকে বাঁচার জন্য সবর করতে হয় মন চায় অন্যায় করতে আপনি সেখান থেকে ধৈর্য ধারণ করে ফিরে চলে আসলেন এটা একটি সবর তৃতীয় সবর হচ্ছে যে আপনার বিপদ আপদ সমস্যা সংকুল অবস্থা থেকে বাঁচার জন্য আপনাকে সেখানে শবর একার করতে হবে সেই সবরটাও আপনাকে অ্যাক্তার করার জন্য পরস্পরকে ওসিওত করেছে এটি একটি আল্লাহ তালার সেই বন্ধুর গিরিপথ পাড়ি দেওয়া জাননাতে যাওয়ার একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন তাকে অবশ্যই ইমান আনতে হবে আর সাথে সাথে এই কাজগুলি করতে হবে অর্থাৎ তাকে পরস্পর ধৈর্য ধারণের সবর একার করার জন্য ওসিয়ত করতে হবে এরপর আল্লাহ তালা বলছেন মার হামা যে শুধুমাত্র ধৈর্য নয় পরস্পরকে দয়া প্রদর্শনের জন্য ওসিয়ত করার কথা এখানে আবার নির্দেশ দিয়েছেন আর এবং ওসিয়ত করবে পরস্পর দয়া প্রদর্শনের আল্লাহ তালা বলছেন যে এই রহমত যে রহমতের ব্যাপারটি আর রসুল সাল্লাহিসাম রহমতের ব্যাপারে আল্লাহ তালা এখানে নির্দেশ দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আসসালাম রহমতের ব্যাপারে বলেছেন আর হেমুনা ইয়ার হামু রহমান যারা দয়া করে রহমান তাদেরকে দয়া করেন আবার হাদিসে এভাবে এসেছে যে এর হামু মানফিল আর ইয়ার হামুক মানফিস শ্যামা জমিনের বুকে যারা আছে তাদের প্রতি রহমত করো দয়া করো যিনি আকাশে আছেন আসমানে আছেন আর সেপর আছেন উপরে আছেন তিনিই তোমাদের উপর দয়া করবেন অর্থাৎ আল্লাহ রবুল ইজত আমাদের উপর দয়া করবেন যদি আমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া প্রদর্শন করি দয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আল্লাহ তালা যেটা পছন্দ করেন তারপরে আল্লাহ তালা বলেছেন যারা এই কাজগুলি করবে যারা ফাক্কু রাকাবা অর্থাৎ মুক্তির ব্যাপারে সহযোগিতা করবে দুর্ভিক্ষের সময় খানা খাওয়াবে এতিমদেরকে কাছে টেনে নিবে মিসকিনদেরকে তাদের হক দিয়ে দিবে অথবা তাদেরকে প্রদান করবে তাদের যা চাহিদা সেটা তারপর তারা ইমান আনবে পরস্পরকে ধৈর্যের রসিয়ত করবে দয়া রসিয়ত করবে আল্লাহ তালা দের সম্পর্কে বলেছেন উলে ইকে আসফাবুল মাইমানা তারা হচ্ছে ডান দিকের অধিবাসী ডান দিকের অধিবাসী কারা সুরা ওয়া কের মধ্যে আমরা দেখতে ভাই আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা বলছেন ওয়াসফ্রাবুলিয়া মিন মা আসফ্রাবুলিয়া মিন ডান দিকের অধিবাসী কারা কারা মা আসলিয়া মিন কারা সে আর ডান দিকের অধিবাসী তারপর আল্লাহ তালা ডান দিকের অধিবাসীদের অনেক জিনিস তিনি কি কী দিবেন যার নাতে সেই জিনিসগুলি তিনি সেখানে উল্লেখ করেছেন অর্থাৎ যারা ডান দিকের অধিবাসী অবশ্যই তারা জান্নাতি সুতরাং জান্নাতে যাওয়ার জন্য এই পদগুলি এই জিনিসগুলো আমাদের করা উচিত তারপরে ডানদিকের অধিবাসীদের আরেকটি জিনিস হচ্ছে আসা মামিন আরেক অর্থ হচ্ছে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে ও আম্মা আমার উতিয়া কিতাব হিয়ামি নিহি যার ডান হাতে কিতাব দেওয়া হবে ভাইয়া কুল ভাইয়া কুল হা ও মুক্ত ইয়া দেখো দেখো এটা আমার কিতাব ইন্নি জলন্তু মুলাক হেসা ইয়া আমি মনে করেছিলাম যে আমি অবশ্যই আমার হিসাবে সম্মুখীন হব আমি অবশ্যই হিসাবে সম্মুখীন হতে হবে এই জন্য আমি ভালোভাবে আমল করেছিলাম রা দিয়ে আল্লাহ সন্তুষ্ট জীবনে থাকবে সুতরাং আসরাবুল মাইমানা হওয়া আমাদের অবশ্যই জরুরি আল্লাহ রাব বলে যেভাবে আমাদেরকে আসরাবুল মাইমানা ডান দিকের অধিবাসী হিসেবে ঘোষণা করেছেন যারা এই কাজগুলি করবে আমরা যেন সেই কাজগুলি করে ডান দিকের ডান দিকের যারা থাকবে ডান দিকের অধিবাসী হতে পারি জান্নাতের অধিবাসী হতে পারি সেই চেষ্টা আমাদের করা উচিত এর ফলে আল্লাহ তালা বলছেন বিপরীত পক্ষে যারা কুফুরি করবে আয়াতেনা আমার আয়াত সমূহের সাথে আল্লাহর আয়াত দু রকমের আছে কোরআনে কারিম আল্লাহ তাল আয়াত আয়াতত নিদর্শন আরেক কিছু নিদর্শন আছে আল্লাহ তাল আফা বিভিন্ন প্রান্ত বিভিজ নিদর্শন আছে যেমন আল্লাহ তালা বলছে সানুরহিম আয়াতিল ফুসিম হাত্তা আল্লাহম আল্লা হক যে প্রান্ত দেশে নিদর্শন আছে আসমান জমিন সাদ সূর্য যা কিছু সবই আল্লাহ তালার নিদর্শন এগুলিকে যারা অস্বীকার করবে এগুলির সম্পর্কে পুহুরি করবে এগুলির সাথে যেগুলি আল্লাহ তালা সৃষ্ট নয় বা এগুলি দেখেও আল্লাহ তালাভাবে ইমান আনবে না ইমান আনতে অস্বীকার করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন হোম আস হাস আমা তারা হচ্ছে দুর্ভাগা দুর্ভাগা তারা সৌমাত্র দুরভাগা যাদের খারাপ অবস্থানে আছে তারা আবার আরেক অর্থ হচ্ছে তারা বাম দিকের অবস্থানে আল্লাহ তালা কোরআন কারিমে সুরা ওয়াক মধ্যে বলেছেন ও আসহাবু সিম্যাল এ মা আসহাবুসিমাল বাম দিকের যারা অধিবাসী তারা কারা তারা হচ্ছে এরকম এরকম ফিস আমিমু হামিম তারা আগুনে থাকবে তারা উত্তপ্ত থাকবে রজিল্লিম ইয়াহমুম তারা সায়াও থাকবে আগুনের এভাবে আল্লাহতারা তাদের কিছু কি কি শাস্তি তারা পাবে সেটা সুরাবের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং তারা যারা কাফের তারা হবে আসহাবুল মাস আমা তারা হচ্ছে আসহাবুল সিমাল তাদের কোনো পদাঙ্ক যেন অনুসরণ না করে এই সুরাতে প্রথম থেকে সেই জিনিসটাকেই আল্লাহতারা তুলে ধরেছেন যে আমরা যেন কখনো সেই পথে না চলি বরং যারা আশ্রহাবুল মাইমানা যারা আল্লাহ তালার পছন্দনীয় বান্দা যারা জান্নাতি বান্দা তাদের পথ যেন আমরা চলি এর ফলে আল্লাহ তালা বলছেন কাপারুবে শাহুলা আলৈ হিম নারুম মুসা তাদের উপরে রয়েছে বদ্ধ আগুন বদ্ধ আগুন বদ্ধ আল্লাহ তালা নারুম মুসাদা সদা আরেক জায়গায় কোরআনকারী ব্যবহার করেছেন সুরা আল হুমাদ মধ্যে সুরা হুমাজার মধ্যে বলেছেন সিয়া আমাদি মোমাদ অর্থাৎ সেখানেও বলেছেন যে বদ্ধ করা হয়েছে তাদেরকে যে আমলের কারণে জাহান্নামী বদ্ধ করে রাখা হবে সেখানে তারা বের হতে পারবে না এখনও ঠিক একে অবস্থা বলেছেন যে হুম আসহাবুলা আলাই হিমারুমা তাদের উপরে থাকবে এমন আগুন যে আগুন বদ্ধ কখনও তারা সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে না অর্থাৎ জাহান্নামীরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে প্রিয় দর্শকবৃন্দ আমরা কথায় কথায় সুরাটি শেষ করে ফেলেছি বিরতির পরে দ্বিতীয় আরেকটি সুরা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত্মানিত দর্শকবৃন্দ ফিরে এসেছি আমরা বিরতির পরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম সুরা আল বালাদের তফসির নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুরাতুল বালাদ তফসির শেষ করেছি এখন আমরা সুরাতুল শামসের তফসিরের দিকে যাব। সুরাতল শামস আশাম শব্দ সূর্য সূর্যের নামে আল্লাহ তালা সুরা নামকরণ করিয়েছেন রসুল্লা সাল্লাইসালাম সূর্য এই শব্দের আসছে প্রথমেই আসছে ওয়াশামা ওয়াশামা সূর্যের উপর তিনি শপথ করেছেন আল্লাহ সূর্যের শপথ করেছেন এই কারণেই এই সুরাটির নামকরণ করা হয়েছে আশামস এখানে আমরা আলোচনা করি প্রথমে সুরাটি সম্পর্কে আল্লাহ তালা বলছেন সুরাটি আল করতে পারি যে আল্লাহ তালা বলছেন আউজ বিশানুর রাজিম ইসমিল্লাহমায় রাহিম ওয়াশ্যামসি ও দোহা হা ওয়াল কমারি জয়লা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من سكاها وقد خاب من دساها كذبت ثمود بتغواها إذ انبعت أشقاها অর্থর দিকে যাই ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তালা বলছেন শপথ সূর্যের ও দোহাহা এবং তার কিরণের সূর্যের নামে আল্লাহ তালা শপথ করেছেন আমরা আগেও বলেছি আল্লাহ তালা তাঁর যে কোনো সৃষ্টিকে যে সৃষ্টির নামে শপথ করতে পারেন কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া এবং তার নাম ছাড়া আর কোনো কিছু দ্বারা শপথ করা যায় নেই কারণ তারা শির্ক হয়ে যাবে সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহতালা সূর্যের কেন শপথ করলেন সূর্যের যে গুরুত্ব রয়েছে সেটা আল্লাহ তালা বোঝানোর জন্যই তিনি শপথ করেছেন সূর্যের গুরুত্ব এত বেশি যে আমরা আমাদের যে ফসল ফলে আমাদের যে আলো পাই আমরা যে বের হয়ে পড়ি রুজি রোজগার করি এর একমাত্র যে সুযোগ সূর্যের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সূর্যের আলো না থাকলে আল কি হবে আল্লাহ তালা বলেছেন যে কুল আর আল্লাহ কেয়ামত পর্যন্ত রাতটা লম্বা করে দিত কে তোমাদেরকে আলো নিয়ে আসতো এটা গুরুত্বপূর্ণ কথা যে আলো সূর্যের আলো আমাদের জন্য অনেক বেশি উপকারী কিন্তু আল্লাহ তালা সৃষ্টি আর আল্লাহ সৃষ্টি হিসাবে তিনি সেটাকে সম্মানিত একটি সৃষ্টি আল্লাহ গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি হিসেবে তিনি সেটা আমাদের জন্য প্রতিষ্ঠা করেছেন সাক্ষরান আমাদের জন্য সেটা প্রতিষ্ঠা করে দিয়েছেন নিয়োজিত করে দিয়েছেন যে এটা আমাদেরকে উপকার দিবে। কিন্তু মানুষ তাদের চোখ দূরবর্তী জিনিসের দিকে না গিয়ে কাছের জিনিসের দিকে যায় অর্থাৎ সূর্য যেহেতু আলাদায় অনেকে সূর্যকে আবার পূজা করা আরম্ভ করে আল্লাহ তালিয়া যেন বলেছেন আল্লাহ তাসুদুল ইসলাম সালাহুল কামার ওয়সুদুল্লাহ খালা কাহন ইঙ্কু তুমি ইয়াহু তবুদুন যে আল্লাহ নিদর্শনের মধ্যে আসে সূর্য এবং চাঁদ তোমরা সূর্যকে পূজা করো না তোমরা চাঁদকে পূজা করো না যে আল্লাহ এই চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন তোমরা তারই পূজা করো ইঙ্কু তুমি গিয়ে যদি তোমরা একমাত্র তারই বাদ করে থাকো তাহলে এই আল্লাহ তালার এই যে নির্দেশ যে তোমরা অবশ্যই সূর্যকে পূজা করো না সূর্য যিনি সৃষ্টি করেছেন তাকে পূজা করো এটা বুঝিয়ে দিচ্ছেন এর পিছনে যে শক্তি সেদিকে তোমরা তাকাও আল্লাহ তালা এখানে এই সুরের প্রথমেই ওয়া শ্যামসি ওয়া দোহা সূর্যের যে শপথ করেছেন এ যারা সূর্যের গুরুত্ব তিনি তুলে ধরেছেন কিন্তু সাথে সাথে তিনি দেখাচ্ছেন যে সূর্যের তাঁরই সৃষ্টি সুতরাং তাঁর আবাদত যেন করা হয় সেদিকে তিনি দৃষ্টি নিবদ্ধ করছেন ওয়েশামসি ওদ হা হা সূর্যের শপথ করেছেন এবং তার কিরণেরও শপথ করেছেন যে তার কিরণ কত উপকারী সেটা মানুষের কাজে লাগে উদ্ভিদ জমায় সূর্যের আলো থেকে সেটা উদ্ভিদের কারণে আমরা ফসল পেয়ে থাকি আমরা বিভিন্ন গাছ গাছাই উঠে থাকে শুধু এই সূর্যের কিরণের প্রভাবে আল্লাহতালা সেখানে সেই প্রভাব রেখেছেন সুতরাং তারপর আল্লাহ বলছেন যে ওয়েল কামার ইজাত আর শপথ হচ্ছে চন্দ্রের যখন সেটা এক পিছনে আসে তালাহা পিছনে আসে চাঁদ কখন আসে চাঁদ আসে সূর্য চলে যাওয়ার পরে চাঁদ আসে সূর্য চলে যাওয়ার পরে সূর্য ডুবে যাওয়ার পরে চাঁদ আসতে থাকে তার পথে তার পিছিয়ে পিসে আসতে থাকে এই জন্য সেটাকে বলা হয়েছে তালাহাফি সৈদ প্রত্যেকটি তার পক্ষপথে ঘুরে বেড়াচ্ছে সূর্য চলতে চলতে একদিকে চলে গেলে চাঁদ তার পিছনে চলে আসে সেই জন্য সেটাকে বলা হয়েছে যে তালাহা এর পরে আসে শুধু একটি অর্থ না আরেকটি অর্থ আছে তালা আহ ফির এনারাতে অর্থাৎ সূর্য আলো দিয়ে চলে গেল। এরপর অন্ধকার হয়ে গেল। সাথে সাথে চাঁদ আসলো চাঁদ তার আলো দিল সে আলোতে দুনিয়া আবার উদ্ভাসিত হয়ে গেলো সুতরাং এই যে উপকারিতা সেটাকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে এই সব কিছু আমি তৈরি করে দিয়েছি আমি নির্ধারণ করে দিয়েছি চাঁদ এবং সূর্যকে আলো দেওয়ার জন্য সূর্যকে যেমন এইভাবে তার কিরণ দিয়ে তোমাদেরকে উপকৃত করেছি তেমনইভাবে চাঁদের আলো দিয়ে তোমাদেরকে রাতের অন্ধকারে ভালো অবস্থান তৈরি করেছি তোমরা যেন খারাপ অবস্থায় না পড়ো তোমাদের একটু বিপদ না হয় সেই ব্যবস্থা আমি তৈরি করে দিয়েছি সুতরাং অবশ্যই তোমাদেরকে সেখানে আল্লাহ আল্লাহতালার এই সৃষ্টিকে স্মরণ করতে হবে এবং মনে রাখতে হবে এগুলি আল্লাহর সৃষ্টি নিজেরা কোনো কিছু পাওয়ার অধিকারী নয় এবং আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত সুতরাং আল্লাহ তালা শপথ করে বলছেন ওয়ার্ল কমার ইজ হ্যা তালাহা আর চাঁদের শপথ যখন সে সূর্যের পরে আলো নিয়ে আসে ওয়ান নাহার ইজাল তারপর তিনি শপথ করছেন দিনের যখন সেটা প্রকাশিত হয় উদ্ভাসিত হয় দিন না থাকলে কখনো আপনি কিছু দেখতে পেতেন না অন্ধকারে আপনি হাতটি মরতেন সেজন্য আল্লাহ তালা দিনের যে গুরুত্ব দিন যে তিনি বের করেছেন রাতের অন্ধকার থেকে সেটাকে তিনি তুলে ধরেছেন একসুরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াসো হাইজা তানাফাস আর সকালের শপথ যখন সেটা তানাপাস মনে যেন নিঃশ্বাস ছেড়ে বের হচ্ছে রাতের অন্ধকার চাপিয়ে আর যে অন্ধকার যেভাবে চেপেছিল সে অন্ধকার থেকে বেরিয়ে সে অন্ধকার থেকে বেরিয়ে যেন আলো বের হচ্ছে আলো বিচ্ছুরিত হচ্ছে এই জন্য অশ্রমাস আলোর দিনের আলোর যে গুরুত্ব সেটা তুলে ধরার জন্য আল্লাহ তালা সে দিনের শপথ করে বলেছেন ওয়ান্লাহা আর দিনের আলোর শপথ যখন সেটা প্রকাশিত হয় ওয়াল্লাই ইজাই আকশাহা আবার তিনি রাতের শপথ করেছেন ইজাই আকশাহা যখন তাকে ঢেকে দেয় অন্ধকার ইজা আক শাহ অন্ধকার কিভাবে ঢেকে দেয় যদি আপনি বিমানে থাকেন দেখতে পাবেন কোনো এলাকায় বিমান উপরে থাকার কারণে আপনার কাছে দেখবেন যে আপনি সুন্দর আলোতে আছেন কিন্তু নিচে দেখবেন যে কীভাবে অন্ধকার ছে আছে অন্ধকার কীভাবে ঘুমট অন্ধকারে ছে আছে সুতরাং সেটাও একটি গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তালা কীভাবে কোন জিনিসটাকে কীভাবে নিয়ন্ত্রণ করছেন কোনটা কিভাবে চাপিয়ে দিচ্ছেন সেটা দেখার বিষয় রয়েছে তারপর আল্লাহ তালা এর চেয়ে বড় জিনিসের দিকে দেখাচ্ছেন যে ও সেটারও শপথ করছেন সেটা হচ্ছে আসমান এবং ওয়ামা বানাহা তাঁর তৈরি কিভাবে তৈরি হয়েছে কে তৈরি করেছেন আল্লাহ কেন মা দুই অর্থ হতে পারে যে তা সেটা তৈরি আবার অর্থ হইতে পারে যিনি সেটা তৈরি করেছেন তার শপথ তিনি করছেন অর্থাৎ নিজের স্বয়ং আল্লাহ নিজের শপথ করছেন ওয়ামাওয়া বানাহা উয়াল আর তার তারপর তিনি জমিনের শপথ করেছেন ওয়াল আর দেওয়া তাহাহা এবং যা জমিনকে প্রশস্ত করে দিয়েছেন যেটা প্রশস্ত করার জমিনের প্রশস্ত তার উপর তিনি শপথ করেছেন জমিনকে প্রশস্ত কে করেছে আল্লাহ রবুল্ ইজ নিজেই করেছেন এখানে মান হতে পারে মান তাহা যেটাকে প্রশস্ত করে দিয়েছেন জমিনকে অনেক প্রশস্ত না করলে অ্যাব্রো থ্যাব্র থাকলে আমরা চলতে পারতাম না আমাদের ফসল হতো না আমাদের রাস্তা হতো না এই রাস্তাগুলি করেছেন আল্লাহ তালারা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন অন্য জায়গাতে ফমসু ভিমানা কি বিহা যে তোমরা এর রাস্তা দিয়ে চলো এর পথ বিভিন্ন পদ দিয়ে চলো জমিনকে নরম করে দিয়েছেন মানুষের চলার পথে সহযোগিতা করার জন্য সেটা আল্লাহ তালার বিরাট রহমত এবং নামত সেই জন্য তিনি সেটা শপথ করে আমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছেন শুধু যে এগুলি সৃষ্টি করেছি বাইরের দিকে তাকিও না তোমার নিজের দিকে তাকাও তোমার নফসের দিকে তাকাও তোমার নফসের শপথ করে বলছি নফসা এখানে আদমআসালাম হইতে পারে সমস্ত মানুষই একটি নফসো আত্মা আত্মা কি করেছে ওয়ামা আর এটাকে সুষম ভাবে যে বা তৈরি করেছেন আল্লাহ সুষম ভাবে সেটাকে তৈরি করেছেন শুধু তৈরি করেন না সেখানে ভালো কি মন্দ সেটা দেখিয়ে দিয়েছেন বা আল্হাম শিখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন তার মধ্যে তিনি এলহাম করেছেন গোপনে ডেলে দিয়েছেন পুজোর আহা পাহা যে কোনটা ভালো কোনটা মন্দ এটা সে দেখলে বুঝতে পারে আল্লাহ তালা কোরআন করিমের অন্য আয়তে বলেছেন যে মানুষ যদিও বলো আলকামাজা যে মানুষ যদিও তার ওজোর খাই পেশ করে সে বাসুইরা সে অবশ্যই সে জানে যে সুরা ইয়ামার মধ্যে তিনি বলেছেন যে মানুষ জানে কোনটা ভালো মন্দ সেটা ভালোই বুঝতে পারে কিন্তু মানুষ ওজোর খাই পেশ করে যে আমি দেখতে পাইনি আমি শুনতে পাইনি এগুলো তার মুখের কথা সে ভালো করেই জানে আল্লাহ তালা তার মধ্যে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছেন ফুজুর কোনটা ফজুর কোনটা ফ্রাসটি কোনটা নাফরমানি আল্লাহ আর কোনটা তাকোয়ার জিনিস এটা আল্লাহ তারা দেখিয়ে দিয়েছেন তার মানুষ সে নফসের সে দাবি অনুসারে তার উচিত কাজ করে যাওয়া সেটা অনুসারে তার চলা এটা হচ্ছে দাবি এটা হচ্ছে নফসের আল্লাহ তারা যে যা দিয়েছেন সেটা অনুসারে সে সামনে এগিয়ে যাবে সেটা অনুসারে নফ্সের দাবি অনুসারে যে তাকোয়ার কথা বলবে তাকওয়া অনুসারে চলবে খারাপ তাকে নিয়ে যাবে সেটা বাদ দিয়ে সে উল্টার দিকে চলবে আল্লাহ আল্লাহা ওই ব্যক্তি সফল কাম হবে যে নফ্সকে পবিত্র রাখতে পেরেছে কিসের থেকে পবিত্র রাখবে সে অন্যায় আচরণ থেকে শিরিক থেকে থেকে বেদার থেকে নিফাক থেকে যে আল্লাহ তালা যে তা পছন্দ করেন না তা থেকে পবিত্রা পবিত্র রেখে সে খাবা খা বামান দাস পবিত্র রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে কিন্তু ওকাদ খা বামান দাস যে ব্যক্তি আল্লাহর নাফর দিয়া নিজেকে অপমানিত করেছে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে ওখাদ খা বাহ সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং তার উচিত এই ক্ষতিগ্রস্ত থেকে ফিরে এসে অবশ্যই আল্লাহ তালা যেখানে যেখানে আল্লাহ তালা সন্তুষ্টি আসা সেদিকে ফিরে আসাফুল্লাহমান জাক্কাহা ওকাদ খা বামান দাসা তারপর আল্লাহ তালা কিছু উদাহরণ দিচ্ছেন যে কাদ্যাবাদ সামুদাহা সামুদ জাতির কিছু উদাহরণ সেখানে তিনি তুলে ধরেছেন যে তারা কিভাবে আল্লাহ তালা তাকে দেখানোর পরেও হক পদ দেখানোর পরেও তারা কিভাবে অন্য দিকে চলে বাদ দিয়ে কীভাবে অন্যদিকে অন্যায়ের পথ বেছে নিল সেই উদাহরণ তিনি তুলে ধরেছেন সুরে আল্লাহ তালা বলেছেন যে ওদ ফুমুল আমা আল আহদা সামুদকে আমি পথ দেখিয়েছিলাম কিন্তু সে অন্যায়ের পথকে বেছে নিয়েছে এই জন্য এই পথ অবলম্বন না করে তা কোয়ার পথ অবলম্বন করে নফস ভালো মন্দ দুইটাই আছে ভালো পথটাই নেই খারাপ থেকে দূরে সরে যায় সেটাই আল্লাহ তালের উদ্দেশ্য অবশ্যই তার সীমা লঙ্ঘন দিয়ে মিথ্যারোপ করেছে যখন তাদের মধ্যে সবচেয়ে হত সে দাঁড়িয়ে গেল যে কিছু একটা করবে সম্মানিত দর্শকবৃন্দ কোথায় কোথায় আমাদের সময় শেষ হয়ে এসেছে আমরা ইনশাল্লাহ বাকি আলোচনা অন্য কোনো করব করবো ততক্ষণ আমাদের অপেক্ষা থাকুন আসালামু আলাইকুম ও রহমতুল্লাহি